ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمرنا من يهده الله فلا مذل له ومن يهده فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي أسره الله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه والسرعة المنيرة أما بعد قلنا خير الهديث كتاب الله وخير الهدياء محمد صلى الله عليه وسلم وشغل مول مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار كما قال عليه الصلاة والسلام ثم أما بعد يقول الله سبحانه وتعالى ما زاغ القصر وما تغى لقد رأى من آيات ربه الكبرى সময় উপস্থিতি শুধু মন্ডলী শুধু আমরা আল্লাহ সুবাহ আল্লাহাব প্রশংসা করছি যে রস জাল মেহেবাণী করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আলমিতে আমাদেরকে একসাথ হওয়ার তহফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহাবুলের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত উদাস থেকে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটা উন্মাতের জন্য অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে আবার এই ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য অগণিত বিভ্রান্তি আমাদের মধ্যেও প্রচলিত আছে সেই ইসরা এবং মেয়রাজ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে আমাদের যে মূল আলোচনার বিষয় যেটার উপর আমরা আলোচনা শুরু করেছিলাম সন্ন্যায়ের ক্ষেত্রে সেখান থেকে আমরা শুধু এই অল্প কিছু সময়ের জন্য এই আলোচনা নিয়ে এসেছি এই জন্য যেহেতু এই বিষয়টি নিয়ে আসলে এত বেশি বিভ্রান্তি রয়েছে যে আমি যেখানেই জুমার সরা দেখার জন্য গিয়েছি দেখেছি যে মানে জুমার খতিব যারা আলোচনা করতেছে ता आल्ला रसुल के एक मन कर आल्ला समान पर विषय धारणा हो कथबार्ता मानी व्यवहार शुरू कर राजनीतिक शब्द व्यवहार रब्दुल्लामी बैठक कर কতটি সমস্যার মধ্যে আছে এবং এই বিষয় সম্পর্কে তাদের কোন ধরনের ধারণা নেই আমার এটা বিশ্বাস আমরা কয়েকটি মাসে আলোচনা করেছি শুরু করেছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই मध्य कथागुल्लू के आलोचना मध्य बोले कठिन विषय हादीज गोदी एक्साप करना सम्भव हतो ताली बुजा रुझे क्योंकि अत्यंत कठिन विषय हादीर मधे सब चे बीवार मेरा कथा गो आलोचन मध्य गो क्लिसमी सुल्लाह सलाम के मान सप्तम आसमान परल्लास्त हो আর সপ্তম আসমান বিষয়টি শুধু হাদিসের বদ্মু সাব্যস্ত হয়েছে তা নয় বরং আল্লাহর ইঙ্গিত করেছেন যদিও স্পষ্ট করে উল্লেখ করেনি আল্লাহিনাম তাকে দেখেছেন তাকে যে বিয়েলকে দেখেছেন নাজান আরেকবার উত্তরের মধ্যে রসুল বলেছেন জিবির আমিনকে আমি দেখেছি আর তার যে সুরত আকৃতি আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেই আকৃতিতে জিবির আমিনকে দেখেছি নিয়ে যাওয়ার যে রাত্রিতে এসেছেন সেই রাত্রিতে তার আকৃতি কেমন ছিল কি বলেছিলাম কেন পরে কিনা তার নাম বলেছিলাম নাম বলেছিলাম কে হ্যাঁ একজনের নাম তিনি নাম যে আসতেন এই সাহাবির আকা ধারণ করে সাহাবি খুব কম রসুল কাছে আসতেন এবং অনেক দূরে থাকতেন এই সাহাবীর আকা ধারণ করে এসেছিলেন সৈহাদ সাব্যস্ত হয়েছে। রসুলাম বলতেছিলেন এরপর যখন সপ্তম আসমানে তিনি যখন উঠলেন তখন সপ্তম আসমানে ইদাহিম আলী সালাতামকে আর ইদাহিম আলী হিসালামকে দেখতে পেয়েছেন মুসন তাইতুর মাহমুদ যে বৈতুল দিকে তিনি বসে আছেন এখানে আল্লাহ আরেকটা আসমান স্থান দিলেন। এই আসমান বাসীর জন্য এই ঘরের নাম হচ্ছে বাইফুল মাহমুদ যেহেতু আল্লাহ সুবানা এই ঘরকে বাইতুল মাহমুদ নাম দিয়েছেন সুতরাং কারোর জন্য দায় নেই যে মসজিদের নাম বাইপুল মাহমুর এটা আল্লাহ আব্দুল আলমিনের এবং এর নাম আল্লাহ তারা যে ক্ষণে আল্লাহ আব্দুল আলমী উদ্বাদ করা দুনিয়ার সমস্ত ঘরেই কম বেশি কিছুক্ষণ মানে এই দিক সেদিক হতে পারে কিন্তু বাইতুল মাহমুদ এটা হচ্ছে এমন ঘর মধ্যে एके बारे समस्त मुहूर्त अल्लाह आलमीयम सत्तर प्रेस प्रवेश करके बैरिएवेश करें बार प्रवेश करते प्रवेश प्रथम दल जरा एक बार प्रवेश करा कैम पंत द्वित बार प्रवेश कर सूझी पाने তারা প্রবেশ করছেন এবং এবার করে তারা আল্লাহ আলমাদামিমাতাম সালাম করলেন্লাম ও তাকে স্বাগত জানালেন প্রশংসা করলেন এরপর আসল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যে বাইতুল মাহমুদ আমাকে হয়েছে তিনি বাইতুল মাহমুদ দেখেছেন আর এই বাইতুল মাহমুদটা হচ্ছে সপ্তম তিনি উল্লেখ করেছেন হাজি যেহেতু করতে থাকে সর্বক্ষণিকভাবে এই জন্য সার্বক্ষণিক এই গর্তা আল্লাহনের জন্য মানে এর মধ্যে আওয়াজ হতে থাকে আল্লাহ ইবাদ আওয়াজ অধিক হতে থাকে এর গণনার মধ্যে কথা হয়েছে আর এটি কাবার ঘরে সরাসরি আদিষের মধ্যে বলেছেন আসমার মর্যাদা হচ্ছে ঠিক দুনিয়াতে আল্লাহর ঘরের যে মর্যাদা রয়েছে এই মর্যাদা এটা হাদী যারা সন্ত্রস্ত তারপরে হলো এখানে আগমন করছেন বের হচ্ছেন ফ্রেস্তারা উল্লাহ সুল্লাহামকে স্থানে একটা গুরুত্বপূর্ণ করেছেন সেহত কথা গত আমরা বলেছি সেটা কি ছিলেন না গত ক্লাসে ছিলেন সেটা হচ্ছে আল হাইজা মা লাগানোর কথা উপদেশ দিয়েছেন এবং রাসুল উল্লা যুদ্ধে পরামর্শ দিয়েছেন রাসুল উল্লা সুল্লাহ নিজেও সিঙ্গা লাগিয়েছেন সিঙ্গা দেওয়ার সুন্দর সিঙ্গা লাগানো হতে তবে সেটা নির্ভর করছে ব্যক্তির বলছি আমি কথা বলছি ব্যক্তির সাহসের উপর যারা মদিনায় আসে দেখেছে গায়ের মধ্যে যে সিঙ্গা লাগানো হয়ে থাকে আবার সিঙ্গা দেখেন না কখনো প্রায় এটা এক ধরনের হয়ে থাকে এটা লাগিয়ে এবার রক্ত টেনে মানে বিষাক্ত তারা ধারণা করে যে বিষাক্ত রক্ত গুলো বেরিয়ে আসে শিঙ্গার মাথার মানে ব্যথা পিচের ব্যথা ইত্যাদি মানে শরীরের মধ্যে যে সমস্ত রক্ত বিষ মানে বিষাক্ত রক্ত আছে সেগুলো বেরো হওয়া বলে বনা বন্যার মধ্যে এসেছে ভিন্ন বক্তব্যের মধ্যে এসেছে অল্লা আলম তবেশের মাধ্যমে এটা সাব্যস্ত হয়েছে এবার অস্বীকার করার সামান্যতম কোন সুযোগ কারণে चेषा कर दिखे चले आ सामने लगाना कठिन कठिन प्रक्रिया सहयोग करते सम्भव है क्योंकि सामने बहुत बंधु बहु सि लागिए तरह सहसा जब पक्ष सम्भव है लगाते हार्स्त हुई उपकार আরো মাহমুদ থেকে আরো তারপর আত্মী আমাকে দেখানো এটা জান মানে বরাবর মানে সাথেই সিদ্ধাত মন তাহাটা জান্নুল মা এর সাথেই এই জন্য আল্লাহ তারা কয়ানের মধ্যে কথা বলেছেন হয়। যে জেন্নুল হচ্ছে এখানে শেষ সীমানা মানে শেষ সীমানার একটা কুল গাছ এটা মূলত কুলগাছ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কুল গাছের ধরণ এর কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একাধিক সৈদা মধ্যে বলেছেন যে এর বৈশিষ্ট্য এবং সৌন্দর্য সম্পর্কে এমন কোন বর্ণনাকারী নেই যে সে প্রকাশ করতে মাধ্যমে মানে তার অভিব্যক্তির মাধ্যমে মন চাহা যে কত সুন্দর এটি বর্ণনা করার মতো কোনো ব্যক্তি নেই সুতরাং বুঝে যাচ্ছি যে এটা হিসেবে হয়েছে এটা কিন্তু বাস্তবে কুল এটা দুইটি কুল গাছ নয় এটা কুল গাছ নয় কি এটার কাছ এখানে পৃথিবী থেকে যত কিছু উঠে সবকিছু এখানেই থেমে যাবে এখানে শেষ মানে এখানে এসে এটা স্টপ হয়ে যায় অনেকটা কাজ মিটার আর কিছু কাজ মনে হয় অন্য যতটুকু আজকে বাইরে একটা শব্দ আবার কোনো অধিকার আবারও নেই কারণে এতটুকু এখানে গিয়ে সবকিছু পৃথিবী থেকে যত কিছু মানে উদ্ধল দমন করে সবকিছু এখানে গিয়ে শেষ আর উপরে যাওয়ার অনুমতি আল্লাহব্দ যেটাকে নেবেন অনুমতি দেবেন বা নেবেন সেটা যাবে এটাকে সিদ্ধাহা বা দেখেছেন শুধু তাই না বরং এর ফলে দেখেছেন এটাকে একটা বই গাছ এই ফলকে দেখেছেন ফল সম্পর্কে কি বললেন ফল জানাবা কোহা নিহাই हजार नामक हजार देखा टुकी पथे डान हाथ एक जगह पड़े हाइजार बढ़ा था बर्तमान रही है हाइजार नामचित बड़ी गाच होत मैं लोकारा मटर क्षेत्र মানুষ ব্যবহার করতে এখন এগুলো নাই মটকা তো এই মটকাটা এটাকে কল্যা করা হয়ে থাকে এই কল্যা এর মধ্যে একটা মটকার ওজন মানে একটা মটকা পরি কতটুকু এর মধ্যে একশো পাঁচ লিটার পানি ধরত আর দুই কোল্লা তো কতটুকু হবে হ্যাঁ দুশো দশ লিটার পানি হবে দুশো দশ লিটার পানির হুকুম কি কে বলতে পারবে যখন দুই পরিমান এতে আর কোন অপবিত্রতা আসবে না করা হয় বেশি পানি করা হয় আর এর চেয়ে কম হলে এটাকে আলমাহ করা হয় কোম্পানি বলা হয় কোম্পানির মধ্যে যে কোনো নজরসাদ পড়লেই সেটা অপবিত্র হয়ে যাবে কিন্তু বেশি পানির মধ্যে কোনো নাজ পড়ে অপবিত্র হবে না তবে এখানে একটা আরেকটা সেটা শুধুমাত্র ওই মানে গ্যাস একটা অপবিত্র বস্তু যেটা পানির গন্ধ সার এবং রং এটাকে পরিবর্তন করবে তাহলে এটা পানি যাবে তাহলে কি হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে বুঝে আসছে এটা বুঝে আসছে জি তো এটা প্রসঙ্গটা একটা মাসে আর আমরা বলে দিলাম এই যখন খেয়াল করেছে যে পেল হাজার হাজারের পোল্লায়ের কথা মনে পড়েছে এই জন্য প্রত্যেকটা কল্যাণের মধ্যে একশো পাঁচ লিটার করে পানি ধরে দুই কলায়ের পানির পরিমাণ হচ্ছে কতটুকু দুইশো দশ লিটার তাহলে দেখতে পেয়েছে মানে হাতির কানের মতো বড় বড় ছোট না অনেক বড় সালাম এক শত বছর পর্যন্ত ঘুরতে পারবে এর বাইরে ঘুরতে পারবে না এর ভিতরে একশ বছর পর্যন্ত ঘুরতে পারবে আর এই একসাথে দৌড়ানো হয়ে যায় এই রানাইতে একসাথে ঘুরতে পারবে এক অসংখ্য পরিধি নিয়ে এই গাছ বুঝতে পেরেছেন কিনা আলম এটা একটা ধারণা যতটুকু আমরা বিশ্বাস করি কিন্তু আমরা তো এর চরিত্র কিছুই জানি না তারা হাজি সালাম বললেন যখন জিজ্ঞেস করলেন এটা কি এই সম্পর্কে আমিনকে যখন প্রশ্ন করলেন তখন এর উত্তরের প্রতি গোলা থেকে চারটা নদীর প্রবাহ এই গাছের এই সিদ্ধার্থ মন তাহার থেকে চারটা নদীর প্রবাহ আমি দেখতে পেলাম হারান আর দুটা প্রকাশ্য নদী মানে দুটা প্রকাশ্য দুটা অপ্রকাশ্য দেখা দেখা যাচ্ছে আমি প্রশ্ন করলাম জান্নাতে চলে গিয়েছে জান্নাত দুটি নহর জান্ন দুটি নদী প্রকাশ্য করতে পারছেন তার নীল ওয়ার ফোরাত একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে কি ফোরাত একটা হচ্ছে নীল আর একটা ফোরাত এরপর আমাকে আপনারা প্রশ্ন করেন যে মানে কিভাবে কি হয়েছে কিছু না তৃণমূল তাহার সাথে কি সম্পর্ক আইছে এই সম্পর্ক কে ভালো জানেন আল্লাহ রহমদুল ছাড় কেউ জানেন এবং এর কি এই ধরনটা কি এটা আল্লাহ সব নিজেও বলেন নাই নিজেও দেখেন নাই হচ্ছে আছেন এবং ফোরাত দুটা হচ্ছে মানে সেখানে দুটা প্রবাহ এই নামে নামকরণ করা হয়েছে মানে দুনিয়ার যে নীল এবং ফোরাত এটা উদ্দেশ্য এটাও বলতে এটা মা কেন একদল এই ব্যাখ্যা দিয়েছেন আর বলেছেন যে না এটা নীল এবং ফোর কিন্তু মহাবিশের আহ আদিসের ইস্তেহার ছাড়া আর কিছুই না হাদিসের মধ্যে এছাড়া মানে আমি যত দুটো আদিসের যদি পড়লাম এর বাইরে আর কোন একটা কথাবাস নেই কারণ এখন আমি এরপর আসুন ইসলাম বললেন এরপরে আমাকে নিয়ে আসা হলো তিনটা পাত্রের মধ্যে একটার মধ্যে মদ আর একটার মধ্যে একটা মধ্যে নিয়ে আসা হলো আমাঙ্গ দুধ আর মধ্যে নিয়ে আসা হলো মধু এই তিনটা পাত্র নিয়ে আসা হলো নিয়ে এসে আমাকে মানে আত্মায়নের জন্য দেওয়া হলো আমাকে বলা হলো যেকোনো একটা আমি জন্য জন্য জন্য একটাকে যেকোনো একটা বললেন ফা আখাস্তু ফা আখাস্তাহ দানা আমি দুধকে কি করলাম এখক্তিয়ার করলাম এই ঘটনা এর মধ্যে একবার উল্লেখ করা হয়েছে আবার সিদ্ধুল মন একবার উল্লেখ করা হয়েছে যেবার উল্লেখ এবং থেকে সহিতাম হয়তো ইসরায়েল যে ঘটনাটা অথবা হতে পারে দিগার হয়েছে সে ঘটনাটা দিদার হয়েছে তবে দুবার হওয়ার বিষয়টাকে অধিকাংশ হাদিস তদান্ন দিয়েছেন দুবার হওয়ার বিষয়টাকে অধিকাংশ তদান্য দিয়েছেন তাহারা তারপর বললেন যেগুলি আমি নামাতে বললেন আপনি সত্যি যেটা সঠিক সেটাই কি করেছেন গ্রহণ করেছেন আসাম আল্লাহ করেছেন যার উপর আপনি এবং আপনার আপনি দুধকে গ্রহণ করেছেন দুধ মানুষের স্বভাবের সাথে একটা মিল রয়েছে যদি আপনি অন্যান্য বন্যার মধ্যে দূর বন্যার মধ্যে এসেছে বলা হয়েছে যদি উল্লাহ সাল্লাহাম দুধকে না করে চুজ না করে যদি মঠকে করতেন এখন পর্যন্ত শেষ এই সফরের বন্যা এখানে গিয়ে শেষ করে রসুল সালু সাল্লাম এরপরে রসুল হতে গেলেন মানে এর আর উপরে গিয়েছেন কিনা এই হাদিসের মধ্যে এই বন্যার মধ্যে আসেনি কিন্তু শহীদ মুসলিম সহ একাধিক জান্নাতে আমাকে প্রবেশ করানো হলো তাহলে এখান থেকে আমাদেরকে বিশ্বাস করতে হবে জান্নাত এখনো কি আছে কিনা আছে একদম লোক মনে করেন যে জান্নাত নাই কারণ জান্নাত থাকলে তো তাহলে কামত হয়ে গেলে তো জান্নাত নষ্ট হয়ে যাবে জান্নাত বর্তমানে আছে জাহার্নাম বর্তমানে কি আছে এবং জান্নাত এবং জাহার নাম কি করা হয়েছে প্রস্তুত করে রাখা হয়েছে মোটাকি রেডি করা হয়েছে আর জাহান্নামকে काफेर काफेर के जुड़ने प्रस्तुत रखा हो जान्न और जहान नाम आ আর এটা শুরু উল্লাসম বলে আদেশ থেকে আরো স্বচ্ছ স্পষ্ট ধারণা হয়ে গেল আর এটাও প্রমাণিত হয়ে গেল সিদ্ধাহ রাসী উল্লাসম দেখেছেন সুতরাং নেই জান্নাত দুনিয়ার কোন জায়গার মধ্যে জান্নাত হতে পারে কাশ্মীর কাশ্মীরে কেউ কেউ যে কাশ্মীর সম্ভাবনা আছে জান্নাত হয়ে যাওয়ার এখানে অনেক গাছ অনেক নাকি মানে আমি যাইনি আপনারা যারা গিয়েছেন হয়তো তারা বলতে এভাবে জান্নাত নিয়েও তারসিলের মধ্যে না বারোটা কাউর উল্লেখ করেছে যখন আল্লাহ সুবাহ জান্নাতের মধ্যে তোমরা তোমার জান্নাতে প্রবেশ করো এই জান্নারটা কি পৃথিবীতে না জান্নার কোথায় এ নিয়ে বারোটা উল্লেখ করেছেন টারটা উল্লেখ করেছে आशे पशे पर बेरकर कटी दी इंडिया दीजाल एगर विभिन्न बक्त्य मानुष दिए विभिन्न गांवी बक्त्य दिए নিজেতের কোনো বিষয় অদৃশ্যের আনসিন কোন নসূত কোন বক্তব্য দেওয়া সম্পূর্ণ উদ্ভট ছাড়া কিছুই না বিভ্রান্তি করছে আর কিছুই না এ ব্যাপারে যদি কোনো বিষয় জানা থাকে চুপ টাকা এটাই ওয়াজিব কি ওয়াজিব ধরুন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যেটা বলেছেন সেটাই মেনে নেওয়া এটা হচ্ছে ওয়াজিব এবং অতিরিক্ত কোন তথ্য কোনো দরকার কোন ব্যক্তির নেই এবার আসেন একটি দেখি কি আসছে رسول الله صلی اللہ علیہ وسلم جنات پر بشکلن جنات ببشکلا بھائی تین بولن طیفیہ جنات المنتهای اللہ رب العالمین جنات کے شادیہ ہیں حدیث میں تو এসে ما لا عین رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر جنات الوصف বৈশিষ্ট্য رسول اللہ কান এর এমন কোন বৈশিষ্ট্য এমন কোন সন্ধি যে কথা শুনিনি কখনো এবং কোন অন্তর এই বিষয়ে কল্পনা করার মতো অবকাশ রাখে না এই ধরনের সুতরাং এটা যদি আমি আপনাদেরকে এভাবে দিতে পারবো আমি যদি আপনাদেরকে রসগোল্লার ফজিলত এবং রসগোল্লার দিন এটা যদি অনেকক্ষণ পৃথিবী এখানে এক আলোচনা করি ঠিক আছে এক ঘন্টা যদি পরিপূর্ণ এক ঘন্টা ফজিলত এবং রসগোল্লার দি এটা আলোচনা করি আলোচনা করার পরে সবার মিষ্টি লাগিত হাকিৎত সম্পর্কে আল্লাহ সুবাহারা আর কেউ জানেন না আর যারা জান্নাত যাবেন তার মেহবানি করে আল্লাহ সুবাহ আলাদা দূর করে অনুগ্রহ করবেন তারাই শুধুমাত্র এই জান্নাতের মর্যাদা এবং জান্নাতের যেই যে বিশাল যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সম্পর্কে তারাই উপলব্ধি করতে পারবে এবং তারাই সবচেয়ে বেশি ধন্য ব্যক্তি সফল কাম ব্যক্তি হবে সুতরাং এটা মানে মুখে পড়ার মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা একেবারে রাজে মানে আপনাদের চোখের সময় স্পষ্ট করে বিশ্বাসই করি না দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথমে সেখানে যেটা দেখেছেন সেটা হলো এখানে অনেক জায়গাতি লাগানো হয়েছে হানা কেনার দিন করা হয়ে এগুলোকে জন্য আমরা আমাদের জন মধ্যে জালবাতি লাগাই না চা লাগানো হয়েছে সবগুলো দিয়ে মুক্তা করা সবগুলো আল্লাহবুল আলমিনের কাছে যেটা সৃষ্টি জগৎ আল্লাহুল আলমিনের কাছে এটার মন্দির একটা কাছে দা উহ একটা মশার এক ডানা মশার ডানা কথা তিনটা না বিচার মানুষের ছয়টা দিয়েছেন এত ছোট ছয়টা দিয়েছেন আর এত বড় মানুষ দিয়েছেন বুঝতে দিয়েছেন তত বড় হাতে নিন শুভ আসছে তত বিশাল ছয়টা পাঁচ এরপর আমার অতিরিক্ত দুইটা পাখা দিয়ে দিয়েছেন তার কোনো প্রয়োজন আছে কিনা এবার কি সুতরাং এই গানকে এই আল্লাহিন এভাবেই সাজিয়েছেন যে এই একটা গোটা সুস্থ জগতের সব কিছু মূল্য আল্লাহ আব্দুলের কাছে একটা মশার পরিমাণ নেই সুতরাং এটা আল্লাহ আব্দুলের কাছে কিছুই না এটা আল্লাহ সবানো হয় কাছে কিছুই না জন্য এটাকে আল্লাহ উদ্দুল আলহামীন যেভাবে সুন্দর মনে করেছেন আল্লাহ রব্দাকে সম্মান প্রদর্শন করার জন্য ঠিক সেভাবে তিনি সাজিয়েছেন এটা মুক্তা দিদি সাজানো হয়েছে মাটি সাজিয়েছে মিসকে আম্বত হচ্ছে নিগোনাবি নিগোনি কি জিনিস এবার এটা এটা জিজ্ঞেস করবেন না নিগোনাবি হচ্ছে হরিণের এমন নাবি থেকে এক ধরনের সুগন্ধি মানে পাওয়া যায় এই সুগন্ধিটা অনেকটা সফট হয় আর এটাকে শুকানো শুকানোর পরে সাবানের মতো হয়ে যায় শুকানোর মতো সাবানের মতো হয়ে যায় এটা একটু তিনটাম বর্তমানে তৈরি করা হয় শুধু সাদা হয় এবং এটা গায়ের মধ্যে দিলে মানে অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধ থাকে এটাকে বলা হয় ঠিক আছে এটা মানে কিনতে পাওয়া যায় আমরা সব জায়গায় আলোচনা যখন ছিলাম তখন আমাদের কাছে ছিল আমরা কিনতাম কিন্তু এখন তো বাংলাদেশে আছে কি কোথায় বিক্রি করে তাও টানি না আর কেনারও দরকার হয়নি আর ভাবি এরপরে এরপরে তারপর সাল্লাম এর পার্শ্ব থেকে শুনতে পেলেন যে এক ধরনের আওয়াজ শুনতে পেলেন খস খস খসখসে আওয়াজ শুনতে পেলেন কাল আল্লাহ জিবিল এটা কি এটা আবার কি কি জিনিস قال هذا بلال بلال ابن رباح شاملية عواز قرر جلدت جنات المده حبش غلام بلال ابن رباح حكى رسول الله صلى الله عليه وسلم دكت بيس الله سبحانه وتعالى داك مرجده دينه لكن اذا بھی مرجده ديه داك بلال ابن رباح حكى رسول الله صلى الله عليه وسلم قرشنا قل दुनिया आसार पर जिज्ञस कर पैर आवाज़ सुनते तक बिलारल्लाह एम को तब जखनी उजू करी तखी दुराक तुम उजू नाम पढ़ी दुराकत नाम उजुर पर সাপোর্ট করেছেন এই জন্য তাহলে উঁজু করার সাথে সাথেই পড়া এটি রাসুল উল্লাথ এবং এটি জান্নাতের একটা অন্যতম একটি আমলের মাধ্যমে প্রবেশ করবে তার মধ্যে এটাও একটা যেহেতু বিলা আল্লাহ তার আনুতে রাসুল্লাহ দেখেছে কাল জানাটারে বলেন রাসুল উল্লা সাল্লা ফান তারপর আবার একটু আওয়াজ শুনতে পেলাম পায়ের আওয়াজ শুনতে পেলাম মনে হয়ছে বাচ্ছে এই মহিলার পরিচয় ছিল যে সমস্ত নারীরা এবং যে নারী পৃথিবীর ইতিহাসে দাওয়াতের জন্য নিজের জীবনকে বিসর্জন করেছেন তিনি হচ্ছেন রুমাই সব তুমুল্লাহ আবু তালহা ইসলাম গ্রহণ করেনি রোমাই সবজি আল্লাহ তালাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসে বললে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রোমাই সাহাব্দি আল্লাহ বললেন আবু তাল্হা আমি মুসলমান তুমি মুসলমান একটি সত্যে তোমার সাথে আমার বিয়ে হতে পারে তুমি ইসলাম গ্রহণ করে ইসলামের মোহর হিসেবে তুমি আমাকে বিয়ে করতে পারো তারপর ইসলামকে মোহর দিয়ে আবু তালা ইসলাম গ্রহণ করে করেছেন নিয়ে তার মর্যাদা এত বেশি হয়েছে যে তিনি আবু তালা নদী আল্লাহ তালাকে স্বামী হিসেবে যথাযথ সন্তুষ্ট করেছেন এবং এই সন্তুষ্টের কারণে আজহারা আব্দুল্লাহ সন্তুষ্ট হয়েছেন আজরা সুসল তোমার সন্তুষ্ট হয়েছে আলদার রসুলসল সন্তুষ্টি প্রকাশ করেছেন যেগুলি আগে অতি দিয়ে আল্লাহ রাসুল সালকে জানিয়েছেন এই ঘটনা আপনারা জানেন যে তার সন্তান অসুস্থ ছিল এই অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য তিনি অস্থির অবস্থায় ছিলেন তিনি বাইরে গিয়েছিলেন কিন্তু এর মধ্যেই সন্তান মারা গিয়েছে আবু তল্লা সন্তান মারা গিয়েছে আবু তালাহা সাহেবাইম তিনি আর তাকে সংবাদ দেন নাই সন্তান সম্পর্কে প্রশ্ন করলেন যে যে সন্তানের কি অবস্থা বলল যে সন্তান আগে যে অবস্থা আছে তাকে রাত্রের খাবারের ব্যবস্থা করলেন তার সাথে স্বামীর সাথে যে আচরণ করা দরকার সেই আচরণ করে তাকে সন্তুষ্ট করলেন এরপর তাকে বললেন আর যদি আল্লাহ যদি কোনো প্রতিবেশীর কাছে কেউ কোন আমানত রাখে আর সে আমানত যদি কেউ আমারত দিয়েছে আবার সে আমারতকে ফেরত দিতে চাইবে না এটা তো হতেই পারে না বলছে আল্লাহ আবুল্লা আলামিন এই সন্তানকে আমাদের কাছে আমারত রেখেছিল কিন্তু আল্লাহ আবদুল্লাহামিন এই সন্তান আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই ঘটনাটুকু আল্লাহ ইসলাম জান্নাতের মধ্যে নিজেই দেখেছেন তার পায়ে আওয়াজ শুনতে পেয়েছেন জান্নাতের মধ্যে যাদেরকে জান্নাতের সুসম্বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে তিনি একজন তাদের মধ্যে তিনি একজন ছিলেন এই যে আমি যার নাতের মধ্যে বিচারণ করতেছিলাম এদিক সেদিক দেখতেছিলাম না একটা সাদা প্রাসাদ হোয়াইট হাউস এখান থেকে হোয়াইট হাউস মনে হয় শাহদানের করেছেন কিন্তু এই হোয়াইট হাউস আর সেই হোয়াইট হাউস দেখি না এই হোয়াইট হাউস এর মধ্যে দুনিয়ার যেটা শাহেদার আছে সবগুলো এক সাথ হয়েছে আর হোয়াইট হাউসী সবচেয়ে মর্যাদা পূর্ণ ব্যক্তি যিনি পৃথিবীকে শাসন করেছেন কিন্তু একজন আমাদের লোকেরা মানে দুই তিনজন লোককে শাসন করার জন্য তাদের দশ বিশ জন পাহারাদারের দরকার হয় কিন্তু গোটা পৃথিবীকে অন্তঃ পৃথিবীতে শাসন করেছেন একজন পাহারাদার ছিল না তিনি এই হোয়াইট হাউসের মালিক বললেন যে এটা আমার জন্যই হতে পারে মনে করেন কারণ এই ধরনের হোয়াইট হাউস এত সুন্দর তার না তোর মধ্যে স্পেশাল একটা আয়োজন রাসুল মনে করতেছিলেন যে রাজাউতু আমি আশা করতেছিলাম আশা পোষণ করছিলাম সেটা আমার জন্য হবে ফাঁকা আমি বলে অমরুল এটা অমরুল আল্লাহ আমিন তাকে এরপর তিনি বলেন সোমবার সে একটু হুনাই হাতেন কিছুক্ষণ আমি চলতেছিলাম দেন মধ্যে তারা আই তো কাশটা প্রাসাদ পেয়েছি সাদা কিন্তু উল্লাম বলেননি আদিজের মধ্যে বললেন যে এটা এটা সম্প্রতি বললেন যে মিন দাহাবিন এটা স্বর্ণের তৈরি স্বর্ণ দিয়ে তৈরি করা মুরাদ্দ ইসমাটা উদাহ এটা এর পাশ্বেশে উজো করতেছে তখন তো লিমান আমি প্রশ্ন করলাম হেজিব্রিল এই কসরটা কার এটা কার জন্য এই আয়োজন করা হয়েছে an yakuna কুনালি আর আমি আশা করতেছিলাম সম্ভবত এটা আমার জন্য হবে কারুল সাল্লাম তারা বললেন যে এটা উম্মদের একজন ব্যক্তির জন্য আমি তো উম্মাদের একজন আমি তো মোহাম্মদাস জন্য কালু নীরাজুল মিনাল আরব আরবের এক ব্যক্তির জন্য আগের ঘটনাকে কি করছে রিপিট করতেছে قلت انا عربي انا تو عربي لمن هذا القصر يكستكار قال لشاب من قريش قريشيا لشبকের জন্য قال فزرنت اني انا هو دخل قريش কথা বলছি তখন আমি মনে করেছি যে निश्चित अमीर হওয়ার জন্য তখন تو انا قراشي আমি তো কুরাশি لمن هذا القصر এই কসরতিকার জন্য قال مولى يا ابن الخطاب এটা ওমর ابن الخطাব الجنোন وان فيه وان في الحور الايه بكتب العلامه এটা ভিতরে যে সুন্দর সুন্দর এমন দাগর চক্ষু নয় সুন্দরী হুড় গণ সেখানে অপেক্ষা করছে পাহাড় তো আনাথ ফুলা হুফুরা হু ফল লাই হুদাসাল্লাম বলেন আমি ইচ্ছে করেছিলাম এর মধ্যে প্রবেশ করার জন্য কিন্তু আমি প্রবেশ করিনি মনে করেছি যে এটি ওমর কর্তাবের জন্য যেহেতু আর এখানে প্রবেশ করলাম না আমি চলে আসলাম ফগল লাইতু মধ্যে আমি ফিরে চলে আসলাম وإذ بنهر أشد بياضا من اللبن عبرت جالছিলাম দেখছেন বেহারিন আশদ্দু বায়াদান মিনাল লবন দুধের চেয়ে সাদা একটি নদী দিয়ে আমি অতিক্রম করলাম ওয়া আহলা মিনাল আসাল এবং নদীর যে পানি মিষ্টি সুনিষ্ট ফা তাহু কুদাবুল লুলুল মুজাওফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই taş কি এমন দাও সাধারণ হয়েছে মনে হচ্ছে যেন মানে ফাঁকা দেয়াল আছে এই মুক্তর মানে মুক্তর বিশাল অংশ ভিতরে ফাঁকা দেওয়ানো হয়ে মুক্তা দিয়ে দিয়ে এর পার্শ্ব দেশগুলো কিনারা হয়েছে যেটা মুক্তা দিয়ে এবং জবরজেদ পাতের দিয়ে তৈরি করা হয়েছে তখন তোমা হিল আমি জিজ্ঞেস করলামিল কি তার আহাজার আল্লা এটা হচ্ছে সেই কৌশার যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেই জিনিস কোথায় কৌসা হচ্ছে জ্ঞান নাতে হাউদ হচ্ছে কোথায় না সারে অনেকে আছে যে হাউদ এবং কাল কৌশাল দুটো না থাকার কারণে হাউদ এবং কৌশাল দুটাকে মিক্স করে ফেলছে বুঝে আসছে কিনা মহ আল্লাহ তারা হাউজের ব্যবস্থা করবেন তার মধ্যে নবীল ইসলামের জন্য তারা হাউজের ব্যবস্থা রাখবে এই হাউজের প্রবাহটা হবে সমস্ত রাহতের মধ্যে এসেছে এটা কাউসার থেকে প্রভাব প্রবাহটা আসবে কিন্তু কাউসার যেটা সেটা কোথায় হবে সেটা জান্নাতের মধ্যে হবে সেটা জান্নাতের মধ্যে হবে আর রসুল ইসলাম সেটাকে জান্নাতের মধ্যে কি করেছেন এই কালসাকে রসলাসম দেখে দেখে এসেছেন এরপরে বলতেছেন বন্যাটি এসেছে তিনি বলতেছেন আমি হাঁটতেছিলাম চলতেছিলাম এমনি অবস্থা দেখতে পেলাম যে একটা কেরাত শুনতে আমাকে বলা হলো এটা হচ্ছে আপনার সাহাবি হার সাহেব নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা كذلكم الذل كذلكم الذل ইদাই হচ্ছি মুতসতিকার শব্দবারে প্রতিদান ইদাই হচ্ছি সুতিকার শব্দবারে প্রতিদান কারণ আদার রাসলে উম্মিহি আল সর্বন ওয়া মা রি আল্লাহু তাআলাহু পরমায়ের সাথে সবচেয়ে বেশি উত্তম ভয় করেছেন এই যে আল্লাহু রাব্বুল আলামিন সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন যে জান্নাতের মধ্যে ক্রাতে সুযোগ করে দিয়েছ আমার বন্ধুগণ সুতরাং সবচেয়ে মা আছে আমরা মায়ের সাথে আসলে কি আচরণ করি আর মা বাপ যুজনে আছে তাদের সাথে আমাদের কি আচরণ হয় সেটা আমাদের নিজেদেরকে বিবেচনা করতে হবে একজন সাহাবি তার মায়ের সাথে সদ ব্যবহার করার কারণে আল্লাহ রসুল সাল্লাম যার জান্নাতে তাকে মানে কেরাত করতে শুনে এসেছে এখন জান্নাতে নাতে কোনো মানুষকে ডুতে দেওয়া হয়নি সামনে আমরা আলোচনার মধ্যে বলবো জানি দেখেছেন কি দেখেছেন সেটা আমরা আলোচনার মধ্যে বলবো সামনে আসতেছি কিছু জান্ন এর অর্থ হচ্ছে রোমান তার মতো জানাতে সুসম্প দেওয়া হয়েছে জাননাতে সুসম্প দেওয়া হয়েছে আশা মোবাসের মধ্যে এদের নাম আছে কিনা কিন্তু এরা জান এদের কথা জানিয়েছে জান্নাতের এদের কথা রসুল বলেছেন কসর দেখেছি রসুলাম বলেছেন করতে পারবো না আর এটা একমাত্র খালি জামীদের জন্য নির্ধারণ করা হয়েছে তারপরে আসতেছে এরপরে আসতেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আতা হাই এটা হচ্ছে সেই কৌশল যে কৌশাল আপনাকে আপনার প্রতি পালক আল্লাহ হাত যখন দিল দেখা গেল যে এই কৌসারের যে নদী বা যে কৌসারের কথা ইসলাম বলতেছেন এটা মাটি গুলি মূলত এটা এত সুগন্ধময় এত উত্তম মাটি দিয়ে ফাজ মাফাত আসল উল্লাহ সাল্লা উল্লি সাল্লাম বললেন আমিও সেখানে হাত দিয়েছি হাত দিয়ে আমি দেখতে পেয়েছি যে এটা সুন্দর মত শুভ্র এবং সুন্দর এরপর আসল্লাহ সাল্লা উল্লাস্লাম বলেন ওনাররা বেড়া তিনটা ইবাতিন তারপর আমি অতিক্রম করলাম বেড়া তিনটা ইবাতিন একটা সুন্দর একটা খুবই ভালো এটা মানে সুগন্ধির দিকে সুগন্ধির দিকে বা সুগন্ধি পেলামিলাম হে জিবরিল এই রায় কিসের এত সুগ্রাণ এত গ্রাণ আসতেছে কিসের গ্রাণ আসতেছে এটা কাল তিনি বললেন হা দিহি র এটা হচ্ছে মা এর মাতা হচ্ছে ওই বিন্তি ফেরাউন ফেরাউনের মেয়ে এবং ফেরাউনের সন্তানদেরকে যে মানে সাহায্য শার কাজ করতো সে হচ্ছে মার্শেতা যাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ইমানের কারণে এই ঘটনা আপনারা জানেন এই ঘটনা বিস্তারিত হয় অন্য হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে যখন সে রাউনের কন্যা সে চুর আশ্বাদ ছিল চুরে ওই যে চির চিরুনিটা তার হাত থেকে পড়ে গিয়েছে বলল আমি আমার আব্বা তুমি কার কথা বলতেছো কার নামে শুরু করছো আমার আব্বাকে বাদ দিয়ে কার নামে তুমি শুরু আমার আব্বাই তুমি চিত আমাদের খোদা আমাদের রব প্রতি বালক সেই আল্লাহ রব্দের নাম উল্লেখ করেছে আমার বাচ্চা তোমার আবার রব আছে তোমার আবার ইলা আছে যাকে তুমি মানে অনুসরণ করা এমন কে আছে അവനെ কি রব তোমার কি এমন কোনো রব আছে গাইর আবি তো আমার আব্বাসারা قالت नाम هات রব্বي ও রব তরব আবিকা আল্লাহ അവার রব তোমার রব এবং তোমার আব্বার রব সবাই রব হচ্ছেন সবার প্রতিপালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া قالت তখন সে বলল اقول له اذا بالامي আর আব্বাকে এটা বলি قالت কুলি له বলো قدعاها এটা মাপতে সে ডাকলো তাকাল لها তাকবুলিয়া ফুলানা انك রব গাইর मारे राउंड डाकोरे नाहमान तो आज के खबर नुझे के दुनिया सबसे बंटन धो दी कारो गायर मध्य कारो मानी पेटर मध्य कारो कलम्लास्ता তখনকার খবর বলতেছেন এটা যে আল্লাহ রাহিন আসমানে তৈরি সেটা তারপর সেখানে গরম করা হলো বাড়ি দিয়ে গরম করা হলো বিহা তারপর সেখানে তাকে নিক্ষেপ নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হলো ফাতুল কাহিয়া হাসিহা সে এবং তার সন্তান থেকে সেখানে নিক্ষেপ করা এর আগে সে আপিল করেছিলেন ফেরাউনের কাছে মাসা আপিলটুকু করেছিলেন এই কথাটুকু দরখাস্তটুকু মাসুতা করেছিলেন যে বলেছিলেন যে ফেরাউন আমি তো তোমার কাজ করেছি एक कपड़े मध्य दफन करोला जाना हाथ करते तुम्हारे निक्षेप ता ता कर दी माननीय अग्नि पत्र उत्तप्त पात्र के निक्षेप कर আর না আসে তুমি আজ নিই এই দুগ্ধপশ শিশুর কারণে মনে হচ্ছে যে মা একটু নিজে একটু নিজেটা নিজেকে কি করলো মানে ওই জন্য পিছিয়ে নেওয়ার চিন্তা করলো যে আমি আর এই সন্তানের জন্য অন্তপক্ষে আমার থাকা দরকার এই সন্তানের জন্য শিশু তার মা লক্ষ্য করে বলেন ওম্মা আমার মা আছে দেরি করো না পরে যাও এর মধ্যে দাও এর দেরি দৈর্জারণ করো তাই না তুমি হক ওই শীত তারপর তার এই দুগ্ধপুষ সন্তান সহ তাকে নিক্ষেপ করা হয়েছে ওই পাত্রের মধ্যে শিশু ওই সমস্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল আহ উত্তপ্ত আহ উত্তপ্ত বাতিলের মধ্যে উত্তপ্ত দেগের মধ্যে নিক্ষিপ্ত করে তাকে হত্যা করা হয়েছিল তাদের সবাইকে জাননা তোর মধ্যে সাল্লাম দেখতে পেয়েছেন এরপরুল ইসলাম যে বিবরণ গুলো দিয়েছেন এগুলো প্রায় শেষ সাল্লা ইসলাম বলেন তারপর আমাকে জাহার নামে নিয়ে যাওয়া হল আমাকে জাহার নাম দেখানো দেখানো হলো তারপরে যাওয়া ফিন্নার জাহার আমি দেখতে করে বন্টন করে নিজেরা খাচ্ছে সকাল তিনি প্রশ্ন করলেন মান হা উড়াই হা উড়াই করুন जीपी अवीन बोलें समस्त लोक मानस खाए आज कजार मानुष खाने गुस्त खाते खोज खबर नहीं मानुष खाते तीन करते ता करते हाउडाइल रुप मानुष्ट উপরে এসেছে সেটা কিন্তু আগে অন্য প্রথম এসেছে তারপর আসুন উল্লাসম যখন জানলেনা এত আলার আগেকার তারপর আমি জাহান নামকে জাহান মানে দিকে দৃষ্টি বিরাট নিক্ষেপ করলাম তারপর খুবই অসন্তুষ্ট হয়ে যেতে পারেন মনে করতে পারে যে কি করতেছে এগুলো উল্লাস জাহান নামের মধ্যে নারীদেরকে দেখেছে কিন্তু নারীদের আচার আচরণ তাদের तर सब दिक विवेचना स्वमी के सन्तुष्ट करतेम्बुलर्जा सन्तु करते आज के तारष्ट कर सतान के हाव नष्ट कर तधी भावे দীর্ঘ চা করছে এরপরে অতিরিক্ত যারা ইসলামের পন্ডি অতিক্রম করে হাজার হাজার মানুষকে হাজার হাজার মুসলমানকে ইসলাম থেকে বিদ্ধান্ত করে মানে ফেতনার মধ্যে নিবন্ধিত করছে করছে কি না কারণে সাল্লা ইসলাম বলেছেন আমার ধরে সবচেয়ে বড় ক্ষতিকর ঝন্য ভয়ঙ্কর যে ফেতনা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি হচ্ছে এই নারীরা এটা বড় ধরনের ফেতনা আর জাহা নাম সাল্লাহাম ইসলামটা আপনাকে দেখেছেন তাইনগুলো রসমুল্লাহ উল্লেখ করেছেন বেশি বেশি তোমরা অভিশাপ দাও অভিশাপের কথা বলে শেষ নেই কোথায় কোথায় অভিশাপ দেখতে পাবেন অভিশাপ দেওয়ার মধ্যে আমরা আপনাদের খেয়াল পড়ি কিনা এখানে আলোচনার মধ্যে আমি বার বলেছিলাম যে অভিশাপের কত ঝঘন্যতম যে এই কারণে দিন যাদের কাল্লা আব্দুল আলম সুপারিশ জন্য তুমুল করবেন না তারা হচ্ছে তারা অভিশাপ দিয়ে তারা বলছিলাম কিনা কাল বলেন সুপারিশ থেকে মাহরুম করে দিবেন সুপারিশের অনুমতি গ্রাহকরা তারা হচ্ছে যারা অভিশাপ দিতে তারা আরো এক্ষেত্রে নারী রেখে দেখা যায় যে কোথায় কথা ছেলেদেরকে অভিশাপ স্বামীকে অভিশাপ বাপকে অভিশাপ বোন এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এগুলো তো এগুলো থেকে বেরিয়ে আসতে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে ইন্নাক অর্থাৎ সুন্ন ল আর স্বামী তোমরা পুকুরি স্বামী রক্ষিত হোক স্বামী কথা চব্বিশ ঘন্টা মানে দোয়া করতে করতে করতে করতে শেষ ঘরে এসে তার সাথে আর কিছুই না যতটুকু চেষ্টা করে উপার্জন করে এনেছে চাহিদা অনেক লম্বা লিস্ট বাজারের লিস্ট শেষ নেই আমার এরকম অনেকেই। প্রতিদিনই বাজারের লিস্ট পকেটে আসতে হয় এখন আমাদেরকে দেখাতে পারবো পকেটে এটা আমি মানে দূর ধরনের শুরু করছি না মানে পথটা কোথায় সেটা তো আমি মনে করে দিচ্ছি আমি শুধু দুনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে সেখানে স্বামীদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সুবাহ আল্লাহ তোমায় मध्य विशाल अपना मान नाम मर्यादा रही है क्योंकि स्वामी अबा স্বামী লাগাচ্ছি মানে কথা বলতে গিয়ে এমন কথা বললেন যে যদি পৃথিবীর কোনো মানুষকে চিন্তা করার জন্য আমি কোনো ব্যক্তিকে অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীরকে তার স্বামীকে চিন্তা করার অনুমতি দিতাম একথা বলেছেন সাব্যস্ত হয়েছে সেটা শয় আলোচনার কারণে অথবা অথবা পারিপার্শ্বিক পরিবেশের কারণে পরিবেশ তো এমন করে নিয়েছে যে মানে এখন তো নারীরা মানুষের জন্য এমন হয়েছে স্বাধীন হতে হতে শেষ পর্যন্ত মানে নিজের উপরে তাদের অধিকার দেয় তারা সকালে কিনা এখন সে একেবারে ফুল স্বাধীন হয়ে যেতে তার উপর অঞ্জনা খুশি যেভাবে চালিয়ে নিজেকে অসুবিধা রেফর আস্ত আমি যেটা বলতেছিলাম এটা সাল্লাহ ইসলাম দেখেছেন সবাই কি শেষ না আর এখন আর কিছুক্ষণ চলবে দেখি আমি শেষ করার কাছাকাছি পৌঁছতে পারি কিনা এরপরে এটা আলোচনা করবে না এই জন্য কিন্তু সময় আমাদের সহযোগিতা করবে কিনা কতটুকু ওরা এক লাল কিছুটা মানে লাল কালা লাল গোড়া এ যা দেন চুল চুল হচ্ছে কুকরাণু বিক্ষিপ্ত প্রশ্ন করলাম হে জিবিন এটা কে কলা হাজা আকের কাহ সাহুল বলা হলো এটা ব্যক্তি যে যে গুষ্ঠীকে আল্লাহ পাথর থেকে বের করে সরে আলী ইসালামের মজিজা হিসেবে দেখিয়েছিলেন ওইষ্ঠীকে হত্যাকারী যে ব্যক্তি সে হচ্ছে এই লোকটা এই লোকটাকে জাহার নামের মধ্যে রাসুল্লাহ সাল্লাম দেখতে পেয়েছেন জাহার নামের মধ্যে তাকে দেখা গিয়েছে সে নামের মধ্যে আছে ওলাম্মা হয়ে এরপর আস্লা থেকে আলাহ এবং জিদাকে কাটা হচ্ছে কাটা হচ্ছে আমি প্রশ্ন করলাম মানহা হা উড়া জিব্রিল হে কারা উত্তরের বললেন কারা হা উড় হতা এরা আপনার মতের মধ্যে সাইফুল্লাহ এবং সাইফুল্লাহ অনুসারী যারা আছে যারা দিয়ে বেড়ায় এরা যারা ক্ষতি যারা বক্তা যারা আলোচক যারা প্রভাক আলোচনা করছে তারা আল্লাহ যারা বলে কিন্তু করে না আল্লাহ যারা মানুষদেরকে কল্যাণের কথা বলে ভালো কাজের কথা নির্দেশ দেয় নিজেদের কথা ভুলে যায় অভিনিয়া তুলার কিতাব আফালা কিন্তু তারা আল্লাহর কিতাব পড়ে কিন্তু কিতাব ভালো করে নিজের জন্য উপলব্ধি করে না জাহান নামের পেশারা যখন চলে যাবে তখন একদম লোক জান্নাত থেকে দেখতে পাবে যে কিছু সংখ্যক লোককে ওদেরকে দেখে চিনে যাবে পরিচয় হয়ে যাবে তোমাদের কি হয়েছে ও মনে দেখাচ্ছেন জাহার নাম তোমাদের কি সমস্যা হয়েছে যার কারণে তোমরা জাহার নামে আমরা জাননাতে এসেছি শুধুমাত্র তোমাদের কাছে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তোমরা সেটা অনুসরণ করছি আর এই কারণকে আমরা জান্নাতে এসেছি অথচ তোমরা আজকে দেখেছি জাহার কারণ কি তারা বলবে আমরা তোমাদের শিক্ষা দিতাম তোমাদেরকে বলতাম কিন্তু আমরা সে কাজটুকু করতাম না সুতরাং করুন তাম নেই ওই ওয়াজ এই আলোচনার কোনো দাম নেই যদি ওই যিনি করছেন তিনি সত্যিকার আমল না করতে পারেন আমল ছাড়া কোনো আলো হোক না কেন এই জন্য ওজন করা হবে না মানুষের মর্যাদা ওজন হচ্ছে মূলত আমলের মাধ্যমে তেমত দিন ওই সমস্ত লোকদেরকে দেখছেন যাহা নামের আগ্রহের পেছি দিয়ে তাদের জিদ্দাসমূহ তাদের ঠোঁটসমূহ আল্লা সুবাহ তারা মানে কেটে দিচ্ছেন এবং হাতের আঙ্গুল গুলোর মধ্যে বড় বড় লোক দেখতে পেলাম আর এই সব বড় লোক পিতল দিয়ে তৈরি করার সত্য নোখ তাদেরকে যা হয়েছে আর সব সপ্ত নোক দিয়ে তারা ইয়াহ বিসুম হাং তারা নিজের মুখগুলো সবগুলোকে ছিঁড়ে নিচ্ছে তখন তোমার হ্যাঁ আমি প্রশ্ন করলাম এরা আল হুম এরা হচ্ছে এই সমস্ত ব্যক্তিগণ যারা করুন আলু মানুষের গোষ্ঠ খায় ওই জায়গা এবং এই আলোচনার মধ্যে বলেছি কৃষি সংখ্যক সুনির্দিষ্ট লোক আছে যাদের ইজ্জত হানিকে উন্মোদন দেওয়া হয়েছে এছাড়া অন্য কারো ইজ্জত হানি করা যায় আজকে মানে ব্যাপকভাবে মানুষের ইজ্জ হানি করা হচ্ছে মানুষদেরকে এভাবে মানে বলা হচ্ছে যে অমুক ও অমুক এ অমুক সেই অমুকের সম্পর্কে আমার কাছে আমি তার সম্পর্কে মন্তব্য করে আমার কোন লাভ নেই মন্তব্য করে আমার লাভ নেই মন্তব্য করব। কিন্তু কোনো বক্তব্য থাকে বলতে পারেন তার বক্তব্য সংশোধন করে আমি দেখি যে রামদেরকে কালীগারাজ করে যেমন মনে করেন আবু হানি সেন আমার সাদেদার কুফি সার মোহাম্মদ এই ধরনের বড় বড় আলমদেরকে ইমামদের সম্পর্কে আমাদের কথা আলোচনা করা উচিত নয় এই জন্য উচিত না কারণ এদের সম্পর্কে আমরা আপনি কিছু জানি না আমার থেকে আগে চলে গিয়েছে তাদের দিকে তারা চলে গিয়েছে আল্লাহ আব্দুল তাদের হিসাব না তাদের হিসাব আমাদেরকে তো হ্যাঁ আর যদি আমরা এখন তাকে হিসাব কষা শুরু করে নিই এখানে আমরা উপস্থিত আসি আমরা সবাই মিলে হিসাব করছি এই হিসাবের আমরা অবৈধভাবে অন্যায় ভাবে তাদের যে খাওয়া মানে যে যায় ছিল না সেই গোস্ত আমরা কি করলাম হালাল করে নিলাম এই আমি এগুলোকে করি কিন্তু আমি এক তোমার ভাইকে পছন্দ করি সেটা হচ্ছে পড়া এবং শূন্যকে অনুসরণ করতে হবে একেবারেই অপরুট ভাবে সেক্ষেত্রে কোন ব্যক্তির নিরঙ্কুশ বা ইজ্জত হানি করা আমি দেখেছি অনেক খুবই অমুক সম্পর্কে অমুক আলম সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আর সে তো না তা ফেরেছে খারাপ কিন্তু মানে এই কথা আমি না আমি বললাম মনে করলাম সে কাকি কিন্তু এটা আমি না বললে আমার কোন অসুবিধা হয় না কোনো ক্ষতি হয় না বুঝতেন কিনা কিন্তু বললে যদি তাকে বলেছি সেটা না হয় তাহলে আমার বিশাল ক্ষতি হয়ে গেল আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল কতটা বুঝাতে পারছি কিনা কারণ আমি তার অনেক বিনষ্ট করেছি তার ইজ্জত নষ্ট করেছি ইজ্জত হানি করেছি আর করে তুই ইজিত হানি করা হতে পারে না এতে বলেন কোথায় ফার্জা তার উপরে উঠার্ন এবং যাহাম দেখার পরে সুল্লা সাল্লাহাম আরেকটু উপরে সুম্মা উলি যাবি তারপর আমাকে হলাম উঠলাম আসমা হফি হি শরিফ আল আকলাম যেখানে কলমের লেখার আওয়াজ শুনতে পাচ্ছি কলম যে চলতেছে কলমের আওয়াজ শুনতে পাচ্ছি বোঝা গেল কলম লেখে এবং এবং হচ্ছে এবং রাসুল্লাহ সাল্লা বললেন যে আমি কলমের লিখার আওয়াজ টুকু শুনতে পেলাম তুমি মালাইল আহ এবং সর্বোচ্চ পর্যায়ের মালাউল আলা মানে মালাউল আলা হচ্ছে যারা ফেরিস্তর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ রব্বুল আলমীর কাছে যে সমস্ত আলাতে আমি অতিক্রম করলাম সেখান পর্যন্ত আমি গেলাম তারপরে সুল্লাহ সাল্লাহ বলেন যে সেখান পর্যন্ত যাওয়ার পরে তারপর আমি আবার আমাকে কি করা হলো আল্লাহ রব্ল আলমিনের পক্ষ থেকে আমাকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমাকে ওহি দেওয়া হলো আল্লাহ রবুল পক্ষ থেকে আমাকে ওহি দেয়া হলো সেখানে বলতে ছেলে সুল্লাহ সাল্লাহ ফারাআইতু নুরাল আযম আবিশাল আউরিদিবালম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেসেন সেটা বলেন নাই বললেন ফারাআইতু নুরাল আযম আবিশাল আউরিদিবালম ওই যে দোর আল হিজাব রফাতু দুরু ওয়াল ইয়াকুত এখন আমরা উপলব্ধি করে নিয়েছি যে এটা হচ্ছে হিজাব এটা হলো হিজাব মানে আল্লাহ রাব্বুল আলামিনের করা এমন আর অন্তরালে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দেখতে পেয়েছি মনে হচ্ছে দোর হচ্ছে পাথরের নাম আর রফ্র হচ্ছে এটা হলো এক ধরনের সেক যেটা মুক্তা দিয়ে তৈরি করা হয় এটাকে বলা হয় তাকে রফ্রাস এটা আমি মনে হয় যেটা দেখতে পেলাম ইয়া বিশ্বে শোনাদের দিক থেকে তারপর তারপর আল্লাহ রুয় নামাজ ফরজ করে দিলেন পর আত্ম নামাজ ফরজ করলেন পঞ্চাশ নামাজ ফরজ করলেন তাহা ইরামা আহা الله رب العمين اهر مبتمع ما كيها جانع لن لكن الله تعالى شراش وكتاها إليه فأوحى الله الله تعالى وهيك لن إلا ما أوحى جاء وهيك لنه ثم رفع جبرين رأسه ثم جبرين أمين كتا كان ذلك لترماته وكالين فرأيته في خلقه الذي خلق عليه اندى سيدة المنتحى ثم سيدة المنتحى تتاكتر بوكتو عقل تتاكتر له سيدة نئة جناح ترسل شرطي रेशमी कपड़ के बोला दिगंत पूरा दिगंत के एक मान दिगंत के आच्छादित कराता একবারে পরিপূর্ণ করে ফেলেছে তারপরে তার যে পরগুলো থেকে বিভিন্ন ধরনের মানে মূল্যবান পাথর ইয়ুত মুক্তা এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো এগুলো থেকে কি হচ্ছিল উড়ে উড়াচ্ছিল মাল্লাহু আলম যেগুলো আল্লাহ আব্দুল আলমিন সার কেউ না বললেন এইবার আসল্লা বলেন আমি নিচে এনে আসলাম তারা যা আত্মু আমি ফিরে আসলাম তোমার চলা মৌসা এসে মৌসা আলী ইসালাত ইসলামের কাছে আসলাম صاحب بسه موسى موسى sagte ماكو... قلت بل... موسى sagte تو فقال يا محمد موسى sagte بالله محمد بما قلت كي তোমাকে আদেশ করা হয়েছে قلت عمر তুমি খানসি আর সালাত বিল ইয়ومو ولا الا راخذি 50 ওয়াক্তের নামাজের নির্দেশ দেয়া হয়েছে taala ilay al sabr istayla qablak موسى عليه السلام তার ওব কথা বলা বললেন বললেন যে আমি بني ইসরাইলের কি তোমার আগে এই বিষয়ে بني ইসরাইলের সাথে আমার লেনদেন ও আন্না উম্মি পঞ্চাশ খারাপ না পঞ্চাশের অবস্থা কি হতো শুধু পঞ্চাশ বাক্ত হতে চব্বিশ ঘন্টা মাঝে ভাগ করবে কত মিনিটে আমাজ হয়ে যেত হ্যাঁ আধা ঘন্টা কম ঠিক যে আল্লাহ সুবাহী করেছেন আমি তোমার আগেই মানুষদেরকে এগুলো বিষয় পরীক্ষা করে শেষ করে ফেলেছি তার আল্লাহ ফিরে যাও হালকা করো একটু হালকা চাও ফলতা নবী সালামের দিকে সমর্থন করতেছে এমনটা বুঝে যাচ্ছে করলো আর না মানে এরকম করো করতে পারো আল্লাহর কাছে যেতে পারো তুমি পছন্দ করো আল্লাহাম কাছে আমার উম্মির উপর আপনি হালকা করুন আমার উম্মিটা করতে পারবে না এই হাদিসে মধ্যে খামসান পাঁচ রক্ত হয়েছে অন্য হাদিসে মধ্যে আসান দশ রক্ত কমানো হয়েছে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দশ রক্ত করে আল্লাহ কমিয়েছেন এইভাবে আল্লাহ হবাহ কমাতে কমাতে শেষ পর্যন্ত আহ আমার পাশাপার্থ করে দিলেন শেষ পর্যন্ত কথা করলেন পাশ করলেন পাশ যখন করা হল তখন আসল ইসলাম পুষা আলী সাহায্যকে বললেন যে এখন পাশ করা হয়েছে তখন পারবে না। কারণ আমি দেখেছি বোন ইসলাই পারে নাই অথচ বোন ইসলাই শক্তিশালী ছিল আর তোমার উন্মতো তুমি দেখবে তোমার উন্মত দুর্বল তাদের শক্তি কম হবে তাদের দোহিত দুর্বল হবে তাদের কম হবে সুতরাং আল্লাহ তারা কাছে গিয়ে আর উন্মতের জন্য কমানোর জন্য চেষ্টা করো কিন্তু রাসুল উল্লাহ সাল্লা পাশবাক্তের পরে বললেন যে আমি আল্লাহ আব্দুল আলমার গিয়েছি আল্লাহ আব্বুল আলমীর কাছে আমি গজ্জাবত করছি আমি আর ফিরে যেতে না এটা পাঁচবাক্ত রেখে দিয়েছি এটা কি করছি দিয়েছি আর নিয়ে যখন ফিরে আসছিলেন তখন আল্লাহ ওহিকুল্লান ইবাদে ইয়া মুহাম্মদ محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ও সাহাবায়ে আমে আপনারা কাছে হাজির তারা ও ইন্নাহুন্ন خمسه সালাত কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা এটা পাঁচ ওয়াক্ত নামাজ দিন এবং রাতের মধ্যে চিটি যাচ্ছে কিন্তু লিকুল্লি সালাতিন আশর প্রত্যেক ওয়াক্তের জন্য 10 করে প্রত্যেক ওয়াক্তে 10 করে তাহলে কা হামসুন সালাতান এটা মূলত করছে প্রত্যেক ওয়াক্তের নামাজ উম্মতের জন্য উম্মতের বড় মন যেটা সব শুধুমাত্র তোমরা আদায় করবা পাঁচ সুফান তারা হালকা করে দিয়েছেন নির্দেশ পঞ্চাশ কিন্তু আল্লাহ রব্দুল্লাহ মিন আমাদেরকে আদায় করার জন্য সেটাকে পাঁচে বের করে দিয়েছে যদি কোন একটা আরো কাজ করার জন্য আশা করে বা ইচ্ছা পোষণ করে তাহলে সেটা কার্যকরিত না করে প্রতিহানাত ইচ্ছা করলেই তার জন্য একটা নেকি রেখে দেওয়া হবে তার বিরুদ্ধে লেখা হবে না তাই না আমের আহা যদি করে কুতুবা সাইয়া ওয়াহেদা তাহলে একটা খারাপ কাজ তার আমার মধ্যে লেখা হবে রসলাম বলেন তারপর আমি সর্বশেষ আমি চলে আসলাম তারপরে নামে আমি বিসমিল্লা পরে নিচের দিকে আনলাম একাস্ত আমি জেল এলাম অবস্থা যে মসজিদুল হারাম আমি মসজিদে হারামের মধ্যে অবতরণ করেছি মসজিদে হারামের মধ্যে আমি অবতরণ করেছি ulama-ulama deshase pa'a Rasulullah sallallahu alaihi wasallam fa'ultiya Rasulullah sallallahu alaihi wasallam Rasulullah sallallahu alaihi wasallam ke diawulo tiga jenis salasan tiga jenis diawulo lam yatahunna nabiyyun qablahu এর আগে কোন নবীকে এই যে যাওয়া হইলো আল্লাহ রাব্বুল আলামিন এই সফরে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা দেয় দিলেন একটা হচ্ছে ওতিয়া সলাওয়াতুল খামস আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন وجاءت ب50 صلاه عشانকে 50 ওয়াক্ত দিতে বললেন তাওতিয়া خواتি সূরা আল বক্বরা সূরা আল বক্বরা 63 আয়াত وغفر لمن مات لم يشك بالله من امته شيئا المقحمات আল এইmatter মধ্যে যারা শিরক করে এই তিনটি জিনিস আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন এই তিনটি জিনিস আল্লাহ রবহাম দিয়েছেন হাজার ওসালাম মাহমুদ আজকে আর আলোচনা করবো না আর ছিল রয়ে গিয়েছে ইনশাআল্লাহ তারা যদি আর অন্য কোন সময় সুযোগ থাকে আমরা আলোচনা করব। যেটা মৌলিক পয়েন্ট যেগুলো ছিল সেগুলো জরুরি একটু যেতে হবে কাজ আছে তো প্রশ্ন যত কম নেওয়া যায় ততই ভালো প্রশ্ন অনেক বেশি নাকি আরবদের তিরস্কার না করার ব্যাপারে একটা হাদিসের পথ বিবাহটা উদ্দেশ্য নয় এখানে হচ্ছে আসলে অন্যায় ভাবে তাদের বর্ষনা করা বা কি ঘৃণা দৃষ্টি দিয়ে দেখা কারণ আরব আজমের একটা ঘৃণার অনেক দিন থেকে কি ছিল পরিচিত ছিল আরবরা আজিম ঘৃণা করতো বুঝে আসছে কিনা আর আলিয়া আরবদেরকে বিলা করত যেমন আমি আমি আমার সাথে টেলিফোন আচ্ছা আমি আমার উস্তাদের সাথে আমরা আলিআইসে গিয়েছি ওস্তাদের বাড়ি হচ্ছে আলিআস আলিস মজিরা থেকে প্রায় সাড়ে কিলোমিটার দূরে মানে একেবারে মানে লোহিত সাগর পুল ঘেসে মানে অনেক মানে পশ্চিম দিকে যারা সৌদি আরব গেছেন তারা বলতে পারবেন লোহিত সাগরের মানে পুল ঘেসে গেছে হয় আল আমার উস্তাদ ওখানে গেলাম প্যারে করতে এর কাছে গেলাম আপ্যায়ন করতেছে তখন দুদিন আমার জিজ্ঞেস করেছে আরো বান্ধা মানে আরো তুমি আরো মনে হচ্ছি না তোমার বাংলাদেশ বাংলাদেশ আরোদের তো মানে সে আসতে বোধ মানে দুদিন আমাদের অন্তরের মধ্যে অনেকদের জন্য হিংসার মিলে আল্লাহ সৃষ্টি আমাকে বললো অন্তর ইন্টারনেট তারা তাদের অন্তর গুলো আসলেই ইন্টারনেট যে মানে অনারক দেখলেই তারা মানে সহ্য করে তাদের অনেকটা জটিল হয়ে যায় কারণ ইসলাম এসেই তো মূলত কি করেছে এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করেছে কিন্তু যখন যত যতদিন মানুষ ইসলাম থেকে দূরে সরেছে পর্যন্ত পর্যন্ত যতদিন দূরদর্শ হয়েছে ততদিন আসলে ইসলামের আখলাপ থেকে দূরে গিয়েছে তত এখন আবার মানুষের মধ্যে সেই একজন স্ত্রী লোক একজন সাথে একই যেখানে একাধিক কক্ষ আছে অন্য কারো অনুপস্থিতিতে অবস্থান করতে পারবে কিনা না কক্ষ থাকে সেখানে কিন্তু অন্য কোন পুরুষ না থাকে অথবা অন্য কোনো মানুষ না থাকে সেখানে একা থাকা হারামা সিদ্ধ হয়েছে اللهسلام با لا تخلو الن درجلদিন في বা و في او ليس فيه مত হয়েছে. এম ম্যে অনুমুষবে উন্ বাসায় খবর জানা কোন ব্যবস্থা নাই কিন্তু এই কারণে আব্বা খুবই অসন্তুষ্ট পিতাকে সন্তুষ্ট করার জন্য খবরের কাগজ বা টিভি চ্যানেল চেষ্টা করেন যে কারো কাছ থেকে করে এসে খবর তার কাছে কালেক্ট করতে পারেন আপনি নিজেই খবর কালেক্ট হয়ে যাওয়ার সুবিধা যে সাংবাদিকের কাজ করলেন একজন জিজ্ঞেস ভাই আজকে খবর কি কি মানে তো আবার শর্ট নয় এই নোটটা আপনি করতে পারেন আসলে পরিবেশ খুবই খারাপ খুবই কঠিন এখন আপনি টেলিভিশন আনবেন তাহলে সেখানে আরো আরাম একসাথ করবেন করলেন এটা আপনার জন্য আমার সম্পৃক্ত আগেই কেন যাহার নামে শুরু হয়েছে এটা আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু ওই যে বলছিলাম কে আর করতে পারবো নাগেটিভ কষ্ট হারে আসতে আর আলোচনা বাকি গেছে মানে হবে না হ্যাঁ এটা আল্লাহুল্লাহুল্লাহ ইসলামকে লিখিয়েছেন একটা আয়াত হিসেবে নিদর্শন হিসেবে সিম্বলিক নিদর্শন হিসেবে দেখিয়েছেন মূলত কাউকে এখানে মানে এখনো জাহান্নামে দেওয়া হয়নি কাউকে জান্নাত এখনো দেওয়া হয়নি জান্নাত এবং জাহার্নামে তাদের অবস্থান টুকুকে আল্লাহ সুবান তারা সিম্বলিক আয়াত হিসেবে নিদর্শন হিসেবে দেখিয়েছেন শুধু এতটুকু বললাম তারা সালাত করতেছেন এটা হাজি সব বস্ত রয়েছে একাধিক হাদিসটা ব্যক্তিকে বললো আমি शुदून मिथ्या ना किन हराम हरामा तरह कथा मिथ्याम कर दिल्ली আমি নিজেই করে দিয়েছি এটাই কিন্তু এটা মিথ্যা নয় মিথ্যা এটাকে বলা হয় না কোন ব্যক্তি যদি সরাতের আগে পাঁচবার সিগারেট খেয়ে নামাজ পড়ে তখন তার নামাজ কি হবে আমাদের আগে এবার অনেকটা মানে সুবিধা মতো মানে সংখ্যা নির্ধারণ করে নিজে দেখা যাচ্ছে মানে সিগারেট পাঁচটাকে কেন দশটাকে যদি খায় থাক কিন্তু আল্লাহ রব আলমিন আল্লাহুল্লাহমিন্ত মোটাকিদের কাছ থেকে গ্রহণ করেন আমার মতো আপনার মতো কাজু এই সমস্ত রোগের গ্রহণ করেন না আল্লাহ পবিত্র পবিত্র ছায় গ্রহণ করেন না আল্লাহ মুক্তি আমার কাছে তাই আকবর তিনি সেটা গ্রহণ করেন অন্যটা গ্রহণ করেন না এই তিনি সর্বোত্তম পবিত্রতা হাসিল করে মসজিদে আসতে বলেছেন শুধু পবিত্র করায় খুব এটা কুমিন আসার সময় ময়লা কাপড় নিয়ে আসতে নিষেধ পরে তোমাদের সুন্দর কাপড় নিয়ে আসো আর সেখানে আল্লাহ রব্দুল্লাহিনীর সাথে তামাশা করার জন্য না হতে পারে না এটা এটা আল্লাহ রব্দুল্লা আলমীর সাথে তামাশা তারা অতীত কিছুই না আল্লাহ তারা এটাকে কখনো গ্রহণ করবেন না গ্রহণ করবেন না কোন পিতা যদি চাকরিরত বা ব্যবসারত থাকে অর্থাৎ তিনি পরিবার চালাতে সক্ষম এই অবস্থা তার সক্ষম ছেলে যদি ফরজা আইন জিহাদের জন্য বের হতে চায় কিন্তু ওই পিতা মাতা তাকে বাধা দেন কান্নাকাটি করেন তবে ওই ছেলে কি করবে প্রশ্ন মানে পিতা মাতা যদি ফরজে আইন জিহাদের জন্য বাধা দেয় তাহলে তাদের এই বাধা মানা করার সুযোগ নেই কিন্তু ফর্জে আইন জিহাদ কি জিনিস ওই ছেলে জানে কিনা এটা হলো কথা ফরজে আইন জিহাদ কাকে বলে এটা কিন্তু আগে জানতে হবে অন্যথায় মানে সেই যদি ধারণা করবে এটা ফরজে আইন জিহাদ जिहा नगुरा अबाध एकम से एक कथाई बोले फर्जाइन जिहा था ठीक है फर्जह जिहा ইারা করার জন্য এই শাহজাত আঙ্গুলকে ইশারা করা হয় তাকে বানানো হয় তাকে